मातभषा दोल कारण हो मान कुरान जो दो गोल अर्थ ना बुझा এই দোয়া গুলোর অর্থ না বুঝার কারণে আমরা মনে করি মনে হয় আমার যা দরকার সেটা মনে হয় কোরআন মনে হয় যে যে আমার আল্লাহর কাছে বলার ওই জিনিসটা মনে হয় কোরআন হাদিসের দোয়ার মধ্যে আসে নাই এই জন্য সবাই বাংলা ভাষায় বলতে চায় যে আল্লাহরে মনে হয় কথাটা ভালো করে ক্লিয়ার করে বলতে পারছি তিনা মনে এরকম ভাব আসে যে মনে হয় আমার যে কথাটা আল্লাহ দরকার। এই কথাটা মনে হয় আমি আর বিভাসী না হওয়ার কারণে আমি ক্লিয়ার করে আল্লাহকে এই জন্য মাতৃভাষায় দোয়া খোঁজে। না খুঁজে মাতৃভাষায় দোয়ার প্রশ্ন আসত না কারণ একজন মানুষের পৃথিবীতে জমিনে দুনিয়ার জন্য আখারাতের জন্য যা দরকার সব দোয়া গুলো কোরআনের দোয়ার মধ্যে হাদিসের দোয়ার মধ্যে আছে আমরা যা দরকার জীবনে। সব দোয়াই কিন্তু কোরআনের কারিমের দোয়াগুলোর মধ্যে আছে হাদিসের দোয়াগুলোর মধ্যে আছে তা আপনি সেইগুলো মুখস্থ করে সেগুলো পড়েন কোরআনের ভাষায় আল্লাহর ভাষায় আল্লাহ যেভাবে শিখেছেন সেভাবে পড়েন নবী সাল্লা যেভাবে দোয়াগুলো শিখেছেন সেভাবে পড়েন আপনি মাতৃভাষা বলার জন্য পাগল হয়ে গেছেন কেন এই জন্য প্রথম চেষ্টা করেন কোরআনে কারিমের দোয়াগুলো তারপরে হাদিসের দোয়াগুলো এইগুলোর মধ্যে দেখবেন যে সব দোয়া আমার আপনার যা দরকার সবাই আরেকটা জিনিস মনে রাখবেন যে দোয়ার মূল মর্মার্থ দোয়া ময়দানের শ্রেষ্ঠ দোয়া দোয়া দোয়া ও আর দুনিয়ার শ্রেষ্ঠ দোয়া হলো আরপার ময়দানের দোয়া ওয়া খাইর মা আনা কাবলি এবং সবচেয়ে উত্তম দোয়া হলো আমি এবং পূর্ববর্তী সকল নবীরা সেই দোয়াটা করতেন এইটা হল সব থেকে উত্তম দোয়া আচ্ছা সব নবীরা কি দোয়াটা করতেন কোনো ইউজমিত নাই আচ্ছা তো এটা হলো সমস্ত নবীদের সর্বশ্রেষ্ঠ দোয়া এটার অর্থ দেখেন লা লাহ ইল্লাহ আল্লাহ একমাত্র তার জুমিত তিনি জীবিত করেন তিনি দান করেন ওয়াহু আলাহ কুল্লাইন কাদের তিনি সব কিছুর উপরে শক্তিমান আচ্ছা এখানে কি চাওয়া হয়েছে আল্লাহর কাছে বলেন দেখি এই দোয়াটা সমস্ত নবীদের আরাফার আবার শ্রেষ্ঠ দোয়া এখানে কি সমস্ত নবীরা কিছু চাই শ্রেষ্ঠ দোয়া বলা হচ্ছে কেন এটা শ্রেষ্ঠ দোয়া হইল অর্থাৎ দোয়াটাই আমরা বুঝি দোয়া হইলো আমি আপনি আল্লাহ তাওহিদের গুণগান করতে থাকবেন আল্লাহ সুবাহ সব জানেন আবার আপনার কি দরকার ওইটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন যেটা দরকার সেটা আল্লাহ সোহান করবেন বর্ষ বর্ষাকালী আল্লাহর জিকির করবেন সোভান আল্লাহি সোহান আল্লাহ সোভান আল্লাহামিওয়াল্লাহ আল্লাহ আকবর এইভাবে আল্লাহর জিকির আসকার করতে থাকবেন আল্লা আপনার যা যা দরকার সব পূরণ করে দিবেন ক্লিয়ার করি মানে আল্লাহ বুঝতে না এই জন্য মাতৃভাষা তো আর প্রশ্ন আছে মাতৃভাষায় ফরজ নামাজে ওয়াজিব নামাজে সুন্নত নামাজে কোন দোয়া করা যাবে না তবে নকল নামাজে করা যাবে কিনা এটা নিয়েও আছে कारो मते जाो मते जाना तो ये मन करी अपनी मातृभाषा दोर दिखे जावा दरकार नहीं पुराना दीजे दोआागुलर मध्य बैठके जो दोगुलूल से दोागुलू बदी आल्लर का मन खुले से आनी आलदाभच दागिए मानी आलदा चला शुद्ध सेजदागिए अपनी सेजदागिए आल्लर का बोलें आल्लाह दरकार ছযদারত অবস্থা মানে দোয়াটা উপরের দিকে হাত তুলে যেমন বলা যায় ঠিক মাথা ঝুঁকিয়েও বলা যায় ওই রকম তাসবিহ গিয়ে আপনি আল্লাহর কাছে বাংলা ভাষায় বলেন এক বাইত পছন্দ করেছে পাঁচক ছনামাজ দিয়ে তাসবিহ পড়া যেমন ফজরে আল হাইল কাইউ জোহরে আল আলিল ফিল ফাতেহ এসব তস্ফীহ হাদিস সম্মত কিনা যে বাইয়দ যাটা বলছেন এসব তাসবিহ হাদিস সম্মত না এইসব তাসবি কোনো বুজুর্গ বা কেউ হয়তো বানাইছেন তিনি মনে করছেন যে এগুলো তো আল্লাহর তাহিদের নাম আল্লাহর ভালো ভালো নাম এইগুলা সকালে এতবার দুপুরে এতবার বিকেলে এতবার বললে মনে হয় অনেক প্রজিলত হবে এটা উনার ধারণা অনুযায়ী উনি বানাইছেন কিন্তু নবী সাল্লাহ ইসলাম কোনো হাদিসে এইভাবে বলেন নাই যে আপনি তোমরা সকালে এইভাবে পড়বা দুপুরে এইভাবে পড়বা সুতরাং এগুলো নবী সাল্লাহ ইসলাম কর্তৃক নির্দেশিত জিকি না এজন্য এগুলো থেকে বিরত থাকা উচিত এগুলো এমনি আল্লা হিসাবে তো সময় করা যাবে অসুবিধা নেই এবং সেবাদের টা অন্যান্য শেষদা থেকে একটু ব্যতিক্রম চালাবাতের শেষ দাটা অবস্থায় যদি আপনি এ ভাত করেন ওই বসা অবস্থায় সেচদা দিতে পারবেন কি আপনি কোনো বাহনের উপরে থাকলে বাহনের উপরেও দেওয়া যায় অনেকগুলো দেওয়াছেন ও যে অবস্থায় থাকতেন সেই অবস্থায় সেচদাটা দিয়ে দিতেন এটা হলো তেলা ভাতের সেচদার ক্ষেত্রে তবে কেউ কেউ শর্ত আরোপ করেছেন যে এটা দাঁড়াইয়ে স্যাচদায় যেতে হবে আবার উঠে দাঁড়াইতে হবে এটাও কোনো কোনো আহলুল এলেমেরা শর্ত আরোপ করেছে। टले ना। ना नामा এটা ভিন্ন কথা এটা নামাজের সাথে এটা সম্পর্ক না এমনি এটা হলো সুনানুল মোর এটা হলো সমস্ত আম্বিয়া সালামদের এটি ফেতরা তো ফেতরা হিসাবে এটার সর্বোচ্চ সময়সীমান বেসালাম বলছেন চল্লিশ দিন চল্লিশ দিনের ভিতরে আপনাকে এটা পরিষ্কার করতেই হবে এটাই ফেতরা এটাই সূন্যাস চল্লিশ দিনের অতিরিক্ত হইলে গুণা হবে যে আপনি সুন্না লঙ্ঘন করছেন সুনার ব্যতিক্রম করছেন এজন্য গুণা হবে নামাজ নামাজের ক্ষেত্রে চলা কিন্তু ওইটার কারণে বাইট গুণা হবেছেন কেউ হজ করতে গেলে কি শহরের নিয়মে থালা তাল করবে হজ করতে গেলে কোনো কোনো ওলামাইকেরাম বলছেন যে পুরা সফরটাই সে চল্লিশ দিন পঞ্চাশ দিন তার তবে অনেক আছে যে থাকলে একতালাপসাফিদ থাকবে কচর করবে না করবে কতদিন এবং কত মাইল কতটুকু এগুলা অনেক আলোচনা আছে পকেদের মধ্যে এই বিষয়টি অনেক একতালাপ আছে তো আমরা যেটা মনে করি হজে গেলে আপনি যদি এক জায়গায় পনেরো দিনের অধিক অবস্থান করেন এক জায়গায় যেমন মক্কা মোকারামায় গেছেন আপনি মক্কা মোকারামায় বিশ দিন এক টানা অবস্থান করতে তাহলে আপনি সেখানে জামাতে পড়বে তো পণ্যই পড়বেন যদি কোনো কারণে একাকে পড়তে হয় আপনি কচর করবেন আবার মদিনে তো বেশি দিন থাকা হয় না মদিনেতে আট দিন দশ দিন থাকা হয় এই জন্য সেখানে তো কচর হবেই তবে এক জায়গায় যদি এক টানা एकसाथे आरोप थकें कचर करबर ना कर पूरा करबें पंद्रह दिन कम हो कसर कर तब ये मसाला भलो जिन्हे रखते हम मूल हजर जी पांच दिन अपनार्ट तिख थके शुरू करें आठ नय दस एगारो बारो य बारो तारिख पर्त दिन अपनी कसर करब सबगुल আপনি মক্কায় পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন থাকেন আর না থাকেন ওইটার সাথে এটা সম্পর্ক না মানে এটা হজের কচর এই আপনি আট তারিখ ফজর থেকে শুরু করে আপনার বারো তারিখের আপনার এই আসা পর্যন্ত এই সময়ের যতগুলো চলাচ হবে এগুলো সব প্রচর করবেন এটা হলো হজের কচর এটা সফরের কচর না আর বাকিগুলো মুসাফির হিসাবে যে মশালা সেই মশলা প্রযোজ্য হবে दस बस বিশ বছর পরে যদি এরকম হয় আমরা কি করব করবো সাহবাইকেরাম এসব প্রশ্নের কোনো উত্তর দিতেন না সাহবাইকেরাম বলতেন দশ বছর পরে যখন ওই পরিস্থিতি হবে তখন এগুলো সমাধান দেওয়ার জন্য আল্লাহ পাক ওই রকম আলেম তৈরি করে দিবেন যেই সময়ে যেটি প্রয়োজন আল্লাহাক সেই সময় সেটি তৈরি করে দিবেন আগে থেকে এটা চিন্তা করার দরকার নাই যে বিশ বছর পরে কি হবে তিরিশ বছর পরে কি হবে তখন আমরা কি করব তখন তো আমরা পৃথিবীতে থাকবই না তখন যারা থাকবে তারাই চিন্তা করবে তো বাইজিটা বলছেন যে কেয়ামতের আলামতগুলো প্রকাশ পাবে কেয়ামতের আলামতগুলো ছোটো আলামত তো সব প্রকাশ পেয়ে গেছে বড় আলামতগুলো একের পর এক প্রকাশ পাবে তো যখন প্রকাশ পাবে ইসা আলাইসালাম আসবেন মাহাদি আসবেন তখন এগুলো ওই যুগের যারা মুমিন থাকবে তারা অটোমেটিক চিনতে পারবেন ওগুলো চিনা তাদের জন্য কোনো কষ্টকর বিষয় হবে না মূল কথা হলো নিজের তাওহিদ নিয়ে ইমান নিয়ে সুন্নত নিয়ে টিকে থাকতে হবে যারাই এরকম তহিদের উপরে সন্ন্যতের উপরে ইমানের উপরে টিকে থাকবেন তাদের জন্য এগুলো নিয়োই এগুলো চিহ্নিত করবেন তারাই এগুলো চিনতে পারবেন প্রশ্ন করেছেন কতগুলো হাদিস বই পৃথিবীতে আছে আর ওইগুলো অনুবাদ করার কোনো ব্যবস্থা তৈরি হচ্ছে কি না বিভিন্ন বড় বড় লাইব্রেরিতে সংকলন করা আছে যেমন মদিনার মসজিদে নবীর লাইব্রেরিতে অনেকগুলো হাদিসের গ্রন্থ বলা যায় যে বর্তমানে পৃথিবীতে আর এগুলো সব অনুবাদ করারও কোনো পদক্ষেপ পৃথিবীতে গ্রহণ করা হয়নি প্রশ্ন করেছেন আমি জানতে দেখছি সুদ গ্রহণ করলে সম্পদ কমে যায় কিন্তু সমাজে দেখি যারা সুদ নিয়ে ব্যবসা করে তারা সম্পদে থাকে আপনার কারণ সুদের ব্যবসায়ী ছিল তার সম্পদ কি কমছে না তার সম্পদ তো বাড়ছে আবু জেহেল আবুল আহ মক্কার মর্শিকা তো সুদের ব্যবসায়ী ছিল তা তাদেরকে সম্পদ কমে গেছে তারপরে আপনার ইহুদিরা তো সুদের বড় বড় ব্যবসায়ী তো তাদের সম্পদ কি কমছে সম্পদ বাড়া কমার সাথে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টির কোনো বিষয় নেই সম্পদের আল্লাহ তোমান তালার কাছে মূল্যহীন জিনিস আমাদের কাছে অনেক মূল্য সম্পদের আমরা সম্পদ মনে করি সম্পদ বাড়লে আমরা মনে করি যে আল্লাহ মনে আমার উপরে খুব খুশি হয়ে গেছে খুশি হয়ে আল্লাহ কালী সম্পদ দিতে আসছে আর সম্পদ কমে গেলে আমরা মনে করি যে আল্লাহ মনে হয় অসন্তুষ্ট এই আল্লাহ আমাদের উপরে সম্পদ কমাই দিচ্ছে তার সম্পদ বাড়বেই তার সম্পদ কমবে না জি ভাই প্রশ্ন করেছে যখন মৃত ব্যক্তিকে গোসল করানো হলে যাহারা গোসল করান তাদেরকে কি গোসল করতে হবে বা গোসল করা জি এটাও একটি একতালাপি মাসাইল কারো কারো মতে পরবর্তীতে মাইয়াদকে গোসল দেওয়ার পরে গোসল করানোটা গোসল করাটাও অজাজীব আর কারো কারোর মতেও ওয়াজিব নয় তবে গোসল করে নেওয়াটা উত্তম কারণ মাইয়াতকে গোসল দিতে গিয়ে দেখা যায় মাইয়াতকে পরিষ্কার করতে গিয়ে তার হাতে বা কাপড় সপড়ে কিছু ময়লা আবর্জনা লাগতে পারে এই জন্য গোসল করে নেওয়াটাই উত্তম তবে না করলেও তার শরীর না পাক হবে না তার যারা সে চলা তো জানা যা আদায় করলে তার নামাজ হবে যেটা বলছেন এটা আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন এই বিধান কেন এটা আমরা পৃথিবীর কেউ জানি না কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের কাছে এই ব্যাখ্যা করেন নাই শুধু বলছেন যে এটা হইলে অজুবেন কেন কি আল্লাহ এবং আল্লাহ ভালো জানেন প্রশ্ন করেছেন সম্মিলিত মোনাজাতির বিধান আমাদের নবী করিম সাল্লাহাম কি সম্মিলিত ভাবে মোনাজাত করতেন না বা কোনদিন করেছেন সম্মিলিতভাবে মোনাজাত করা দোষণীয় কিছু না সম্মিলিত মোনাজাতো করাই যায় নবিসর সামও করেছেন যেমন বিতিরের চলাতে বিতিরের সলাতে তৃতীয় রাখাতে যে দোয়া কুনুত দোয়াই কুনুতে তো সম্মিলিত মোনাজাত করাটাই উত্তম মসজিদে হারামে লক্ষাধিক মুসল্লি নিয়ে মসজিদে হারামেরই সম্মিলিত মোনাজাত করে চলাচল বিতিরে। প্রতিদিন পুরা রমাদানে এই বছর আলহামদুলিল্লাহ রমাদান মাস আমি ছিলাম তো মসজিদে আরামের ইমেরাল দীর্ঘ মুনাজাত সেই সাইক সদাই হাফেজাউল্লা যেদিন মোনাজাত ধরেন সেদিন তো অনেক লম্বা মোনাজাত তো সম্মিলিত মোনাজাত তো ভীতিরে হচ্ছে নবিতাল্লো করছেন তাহারা আমাকে যুগ যুগ ধরে হচ্ছে এখানে বাই যেটা জানতে চেয়েছেন ফরজ নামাজের পরে হয়তো সম্মিলিত মোনাজাতের কথা বলছো সম্মিলিত মুনাজাত নিষিদ্ধ না এটা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এটা হইতে পারে আর ফরজ নামাজের পরে নবী সাল্লা ইসলাম কখনো করেছেন এই রকম কোনো দলিল খুঁজে পাওয়া যায় না সম্মিলিতভাবে করেছেন এই রকম কোন দলিল প্রমাণ খুঁজে পাওয়া যায় না এই জন্য ফতোয়া আল্লাজনা আদায়মা সৌদি আরবের সর্বোচ্চ স্থায়ী কমিটি ফতোয়া সংক্রান্ত তারা বলছেন যে যদি কেউ মাঝে মধ্যে করে তাহলে সেটা বেদাত হবে না কিন্তু এটাকে যদি আবাদতর অংশ মনে করে চলাচের অংশ মনে করে প্রতিনিয়ত বাধ্যতামূলক করেনে তখন এটা বেদা হাতে রূপান্তর হবে চালাই চোদ্দ ঘন্টা নেওয়ার পর নিয়মিত যদি আপনার পেশায় এটা হয় তাহলে এটা মুস্তাবিন না এটা আপনার তবন না এটা আপনার পেশা তো যদি এরকম হয় তাহলে আপনি কতন না করে আপনি পুরোপুরি অ্যাভাইড করবেন আর যদি আপনি একটা এলাকায় গাড়ি চালান কোনো দিন কোনো কারণে দূরে কোথাও আপনি গেছেন। তখন আপনি এটা সফর কিন্তু প্রতিদিনই যদি এরকম দেশের বিভিন্ন জায়গায় যেতে হয় তা তাফল না ওইটা আপনার পেশা ওই জন্য ওখানে আপনি পুরাই পড়বেন পচর হবে না জি গর্ভাবস্থায় বলতে মুফাসম মহাদেসেন পোকা যেটা বলছেন তিন মাস মানে গর্ভাবস্থায় যদি তিন মাস হয়ে যায় তো তিন মাস হইলে সন্তানের রোগ এসে যায় এইজন্য তিন মাস পরে যদি গর্ভাবস্থায় সন্তান মারা যায় তাহলে কোন কোনো সাহাবাহিকেরাম কোন কোন পোকাহ কেরাম তার জানাজার কথা বলছেন যে তার জানাজা লাগবে আবার কেউ কেউ বলছেন যে না সে যদি জীবিত অবস্থায় জন্মগ্রহণ না করে তাহলে জানাজা লাগবে না এই আরবের ওলামাই মাদিনা আরবের ওলামাই কেরাম তারা বলছেন যে তিন মাস মায়ের পেটে থাকার পরে যদি কোন সন্তান মৃত অবস্থায় জন্ম হয় তার জানাজা দেওয়াটাই উত্তম তবে না দিলে কোনো অসুবিধা হবে না না দিলে কোনো ঘুনা হবে না এটা ওয়াজিব হবে না তবে দেওয়া উত্তম ওসমান রাজি লাভস্থিত সন্তান তিনবার বয়স হয়েছে তারও সদাকাতুল প্রীতির আদায় করতেন মানে এখনো দুনিয়াতে আসে নাই মায়ের পেটে আছে বয়স তিন মাস হিসেবে তো ওই সন্তানেরও সদাকাতল প্রীতির আদায় করতেন যেহেতু এটা সদাকাতুল প্রীতির আদায় করা যায় তাহলে এটা জানা যাও আদায় করা যায় তবে কত মাসের মধ্যে নির্ধারণ করেন এটা তো আমার আপনার জানার দরকার নাই এটা হলো বেহুদা প্রশ্ন আল্লাপাই যেদিন যখন ভালো মনে করেন সেদিন তখন আমার আপনার ভাগ্য সব নির্ধারণ করে জগন্ দেওয়া দরকার মানে যে বিষয়গুলো আল্লাহ বা আল্লা রসুল স্পষ্ট করেন নাই সেগুলোকে অনুসন্ধান করে করে খুঁজে খুঁজে বের করা এটা কিন্তু আর একটি রোগ এটাই ইমানের একটা রোগ এটাকে বলে যাই বক্রতার রোগ মানে খুঁজে খুঁজে বের করা এই জাতীয় জিনিস খোঁজাটাই গুণার কাজ এই জন্য এই জাতীয় প্রশ্ন করা থেকে আমরা বিরত থাকতে হবে যে এই যে একজন ভাই প্রশ্ন করছেন ওজুর বঙ্গের কারণ নিয়ে रोगण प्रश्नोर सब समय आल्लाके बारे स्पष्ट क्लियर करते हैं जलो दरकार नहींगल करें नहीं जेगो स्पष्ट करें नहींगल नहीं खोजा खुजिर गवेषणा दरकार थे क्यों आज दरकार हलो जान नामा जानना पवा যার নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়লে সমস্যা হবে না চলাত হবে তবে এটি ভদ্রতার খেলাফালীনতার খেলাফ কারণ গেঞ্জি পরে তো আমরা দুনিয়াতে কোনো অফিস আদালতে কোনো কারো সামনে আমরা যাই না তো যেখানে একজন আমার অফিসের উদ্যতনা কর্মকর্তার সামনে আমি যাইতে পারি না একটা কোনো ভালো অফিসে আমি গে যে পরী যে পোশাক পরে যেতে পারি না সেই পোশাক পরে আমি আল্লাহ সোবান তালার সামনে কীভাবে দাঁড়াবো এই জন্য এটা বত্রকার খেলাফ আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহবাকে স্পষ্ট করে বলছেন খুজু যেই না থাকু মিন্দা করলে মাছটি যে যখন আল্লাহ সামনে দাঁড়াবে চলা তদায় করবে তখন উত্তম পোশাক গ্রহণ করতে বলছে এই জন্য উত্তম পোশাক গ্রহণ করতে হবে আর তবে যদি ওই গেঞ্জি হয় মানে যেটার কাঁপ খোলা থাকে মানে এগুলো কি কি গেঞ্জি বলে যেটা শুধু এখান দিয়ে আছে কিন্তু কাপটা খোলা কাঁধটা ডাকা নাই এই জাতীয় গেঞ্জি বলে নামাজ পড়লে নামাজ মাকরু হবে কারণ রবিশ্বর স্পষ্ট করে হাদিসি নিষেধ করছেন যে তোমরা চলাতে সময় কাঁপ যেন কোনো অবস্থায় খোলা না থাকে এই জন্য অবস্থায় যখন ডাঁত কাপ খোলা থাকে তখন চলাতের সময় হলে কাঁধ ঢেকে দিতে হবে কাঁধ খোলা রাখা যাবে না কোন ধরনের আল্লাহ বেশি ভালোবাসে আল্লাহকাট রাস্তা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার যে রাস্তা সেটা কোরআনে আছে আপনি সুরার শেষ পর্যন্ত এখানে আল্লাহ এবাদুর রহমান আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা কারা এদের কিছু বৈশিষ্ট্য আল্লাপাক বর্ণনা করছে তাই আপনার মধ্যে এই বৈশিষ্ট্য তৈরি করাটাই হল শর্টকাট রাস্তা আপনি সুরালের শেষ অংশটা ভালো করে বটবেন থেকে শুরু করে শেষ পর্যন্ত এখানে যে গুণাবলী গুলোর কথা আছে মানুষ মারা গেলে তাহার আত্মা গেলে চলে যায় তাহা হইলে আমরা এটা একটা ব্যাহদা প্রশ্ন এখানে আমাদের প্রশ্নগুলা করার সময় খেয়াল রাখতে হবে যে এখানে আসলে আমরা যে সময়টা দিব যে আলোচনাগুলো করব এটা আমাদের জীবনের সাথে দৈনন্দিন জীবনের সাথে অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা প্রশ্ন করার চেষ্টা করব সব সময় এটা খেয়াল রাখবো এখানে যে প্রশ্ন করেছেন যে ইলিগিল সিজিনিটা মারা যাওয়ার পরে ইলিগিনে যাক সিজিনে যেখানে যাক এক জায়গায় গেছে কবর জে নবী সাল্লা সাল্লাম করছেন এই জন্য করতে হবে তুমি কারো ক্ষতিও করতে পার না কোনো উপকারও করতে পারো না কাবুকা যদি আমি রসুলামকে না দেখতাম আমাকে দিতেই হবে এটার নাম হলে বাউ সন্না তো নবী সরিস কবর করছেন আমার বুঝে আসুক আর না আসুক কবর জিয়ারত করতেই হবে কবর জয়ারত করাটাই তোন না আল্লাহ রসুল ইসলাম কবরস্থানে গেছেন কবর জিয়ারত করতেন কবর জন্য দোয়া করছেন। বাস এজন্য জন্য আমিও দোয়া করবো তার রু কবরস্থানে আছে না কোথায় আছে এত কিছু চিন্তা করার গবেষণা করার কারণ বারজাকি জীবনের অঙ্ক আর দুনিয়ার অঙ্ক এক জিনিস না দুনিয়ার অঙ্ক দুইয় দিয়ে চার হয় বারজাকি জীবনের অঙ্ক দুইয় দিয়ে দশ হয় দুই দিয়ে দুইএশলে তো কবে যে সাইকেল মাথা খারাপ দুই দিয়ে দশ হয় কেমন बार जी जीवन हिसाब हिसाब वो हिसाब दुनिया बसा जाए नाइटार हिसाब सम्पूर्ण भिन्न यगत हिसाब से दुनिया हिसाब से मिलाना जा जगत हिसबाब केव अनुमाना जाबना धारणा जा जगते हमारे शुद्ध कर आखे सम्पर्केबर सम्पर्के कथागुल से सरल अर्थे हमें सेब আর নবী সাল্লাহাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছেন যা যা সেই অনুযায়ী আমল এটাই হলো আমাদের বাচ্চাকে জীবন সম্পর্কে আমাদের গবেষণার দরকার নাই যে রু আছে ওখানে এখানে কবর জেরত করব কেন এগুলো আমাদের গবেষণা বেহুদা জিনিস এগুলাকে বলে আনিল আল্লাপা দিন জান্নাতি মানুষ হতে হইলে বেহুদা জিনিস থেকে দূরে থাকতে হবে আমি তো পাই নাই কোন কিতাবেও দেখি নাই কোন মহাদেশাম পেয়েছেন বলে শুনি নাই তো যিনি বলেন ওই আলমের কাছে জানতে চাইবেন এই হাদিস কোথায় আছে এটা সহি কিনা বা কোন রেফারেন্সে কোথায় আছে কোনো হাদিসের গ্রন্থে আছে বলে আমাদের জানা নেই এই জাতীয় কোনো কথা তবে দাড়ি কাটা দাড়ি ছাটা এগুলো ঠিক না সব সবসময় চেষ্টা করতে হবে দাড়ি ছেড়ে দেওয়ার দাড়ি লম্বা করার এটাই একজন মোমিনের লক্ষ্য উদ্দেশ্য থাকবে কিন্তু আবার বেশি অতিরঞ্জন করতে যায় মানুষকে বেশি উৎসাহিত করতে যায় মিথ্যা কথা বলা যাবে না কথা বলে আমি একজন মানুষকে আমলের প্রতি উদ্বুদ্ধ করলাম উদ্বুদ্ধ করার পরে মানুষটা আমল করে জানাতে চলে গেল আর আমি কথা বলার কারণে জাহান নামে গেলাম ওরে জান্নাতি বানাইতে যে আমি জাহান্নামি হয় আমার দরকারটা কি আরেকজন এর জান্নাতি বানাইতে যে আমি জাহান্নামি হওয়ার সৌজনে আরেকজনকে জান্নাতি বানাইতে না পারে কিন্তু আমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাই আগে ইয়া ইহাল্লাদিন কো ফুসাকুম। এ ইমান আগে নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আগে নিজেকে বাঁচাইতে হবে তো আরেকজনকে বাঁচাইতে যায় আমি মিথ্যা কথা বলবো কেন মিথ্যা অনেকে বলে যে মিথ্যা কথা বলে মানুষ একটা হেদায়ত পাইলে অসুবিধা কি তো হেদায়ত পাইলো ভালো কথা আরেকজন সে জান্নাতি হলো আমি মিথ্যা কথা বলি জাহান্নামি হইলাম তো এটা লাভ কি হইলো তার থেকে আমি পড়াশুনার কথা দুই একটা বলবো সরাসরি যেটা আছে হেদায়তকে পাইলে পাইল না পাইলে না হেদায়ত পাইতে হবে জরুরি বিষয় নেই হেদায়তার মালিক কিছু কিছু ভাই দেখা যায় ইসলাম বিরোধী নাস্তিক বা এরকম ইসলাম বিদ্বেষী লোকের পিছনে বেশি সময় দেয় ভাই সাহেব জানেন না এই লোকটা যদি ঠিক হয়ে যেত আমাদের এলাকায় সব মানুষ দিনদার হয়ে যেত সব মানুষ ভালো হয়ে যেতাম দেওয়ার দরকার টা কি আপনি ওই লোকটাকে সময় না দিয়ে যারা ইসলামকে ভালোবাসে ইসলামের দিকে আসতে চায় ইসলামকে মহব্বত করে সে গরিব হোক সাধারণ লোক হোক ও গরিব মানুষ সাধারণ মানুষ এদেরকে দিয়েই আল্লাহর দিন বিজয়ী হয়েছে কোনোদিন বড় লোক কুটিপতি প্রভাবশালী এদেরকে দিয়ে দিন বিজয় হয়নি আল্লাহ মা অন্ধ মানুষ দাঁড়াচ্ছে আপনি এদেরকে নিয়ে সময় দিচ্ছেন খবরদার এদেরকে বাদ দেন ওই অন্ধের কথা শোনেন ওই অন্ধটাই আপনার দরকার কিন্তু আমাদের তারা অনেক সময় দেখা যায় যে আমরা স্বাভাবিক চিন্তা করি দিকে पृथ्वी ध्वसा जा बर्तमान बा, पर মুমিন নামদারি মানুষ তো থাকবে মমিন নামদারী মানুষ কেয়ামত পর্যন্তও থাকবে কিন্তু আসলে মুমিন কিনা সেটা তো আল্লাহ সুবান ভালো জানেন এখনো তো আমরা কোটি কোটি মানুষ মোমিন নামদারি কিন্তু মুমিন কয়জন আছে এটা তো আল্লাহ সুবান তালে ভালো জানেন তো ঠিক কেয়ামতের আগেও অরিজিনাল মুমিন যারা প্রকৃত ইমানদার এরা থাকা অবস্থা কেয়ামত হবে না কথাটা ঠিক আছে কিন্তু কেয়ামতের আগে এরা থাকবে না মানে যখন কেয়ামত হবে তখন অরিজিনাল ইমানদার থাকবে না এই জন্য কথাটা ঠিক আছে প্রশ্ন করেছে কাদের কাদ এবং পায়ে পা মিলানোর সময় অনেক মসুলি বেশি পা ফাঁক করে রাখে এবং কাঁধে কাজ লাগানের সমাধান जी आलह सूंदर एक कथा नबी सलामरिया हादेश के बुझी नबी साल हाजोल मानदे कगैायतेपारे हाजो बनल माना काद के सोजा कर समान करो ओं देखल ফেসবুকে দেখছি যে একজন আমাদের সম্মানিত আলেম উনি ব্যঙ্গ করে ঠাট্টা করে বিদ্রুপ করে আমাদের এমন আচরণ আমাদের আচরণ শুনলে মানুষ বুঝে আমরা কোন থেকে ওই আচরণগুলো শুনলেই বুঝে মানুষ আমাদের ব্যাকগ্রাউন্ড কি আমরা কোন ফ্যামিলির সন্তান এটা মানুষ বুঝে যায় এত নোংরা এত বিশৃ ভাষায় আচরণ তো বলতেছে যে উনি বলতেছেন যে কোনো কোনো জায়গায় যে কাঁধে কাঁধ মিলানোর কথাও হাদিসে আসছে পায়ে পা মিলানোর কথা আসছে অনেক লোকেরা পায়ে পা মিলায় কাঁধে কাঁধ মিলায় না কারণ কারো কাঁধ উঁচু কারো কাঁধ নিচু কাঁধে কাঁধ মিলতে হবে আরেকদিকে রাখতে হবে মানে এগুলো ঠাট্টা করে করে বলতেছে এই জন্য এরা কাঁধে কাঁধ মিলায় না পায়ে পা মিলায় মানুষকে ধোকা জন্য প্রতারণা করার জন্য প্রতিহিংসা বসত মানে কি জাতীয় কথা বলতেছে একজন আলেমের মুখ থেকে এই জাতীয় কথা বের হচ্ছে এখানে শব্দ আসছে পায়ের ব্যাপারে একরকম শব্দ আসছে কাদের ব্যাপারে আর রকম শব্দ একরকম কাদের ব্যাপারে নবী প্রত্যেক জামাতের আগ দিয়ে একামতের পরে নবীলাম কিছু কথা বলতেন নবিসাম বলতেন খালাল এই কথাগুলো বলতে নেই জাতীয় এখানে তোমাদের কাতগুলোকে সোজা করো বরাবর করো লাগাইতে বলে নাই ওই অঁচুটার সাথে এমনি থাকতে নিচুটার সাথে এমনি থাকতে এটা বলা হয় নাই হাজু বলা হয়েছে সোজা করতে মানে একজন সামনে একজন পিছনে দাঁড়াই না এক বরাবর দাঁড়ান এটা হলো কাঁধের ব্যাপারে আর পায়ের ব্যাপারে যে হাজি আসছে সেখানে হচ্ছে ইউল যেম এলজাকল কদম বেল কদম কদমের সাথে কদমকে এলজাক করা এলজাক করা মানে লাগানো। হাজও মানে লাগানো না হাজও লাগানো কাঁধ লাগানো শক্ত না কাদ হলো সোজা রাখা বরাবর রাখা আগে পিছিয়ে যাতে না হয় আর পা হইলো এলজাক করা মানে পা মিলানো তো পায়ের সাথে পা মিলানো এটা শুননা কিন্তু কিছু ভাই একটু বেশি ভাগ করেন এটা ঠিক না এটা শালীনতার খেলাপ এটা দেখতেই বাইরে থেকে দেখতে খারাপ দেখা যায় এটা সন্ন্যারও খেলাপ বরাবর ফাঁকা করতে হবে মানে একজন মানুষের কাঁধ যতটুকু ততটুকু তবে কোনো নির্দিষ্ট পরিমাপ দেন নাই যে এক হাত দেড় হাত দুই হাত এরকম বলেন নাই তো সুতরাং চলা তাদের ক্ষেত্রে আমার শালীনতার দিকেও খেয়াল রাখতে হবে যাতে আমার শালীনতার খেলাপ না হয় আবার দেখা যায় এরকম রকম দাঁড়াইলে দেখতেই তো মানে ভালো দেখা যায় না আর আপনি আমাদের मक्का मार मैके देखें इमाम ते दाड़ानबे बड़ो बड़ ओला मैकाम ओलामाई मीना जरा आईबा दाड़ाना बेबु दाड़ा जाब क्या और पायरसा पा मिलते हुए तो दाड़ाना दरकार नहीं पायरसा पा तो स्वाविक अवस्था दादाई मिलानो जा तब मानी क्यों क्या समाज समस्या होते मानी सबा जो एक मन मस्तिष्क होत तो समस्या है ना দেখা যায় এক একজন জটিলতা তৈরি হয় যেমন হলো জেইনামাজে একাধিক বৈঠক আছে যেমন এসার তার জায়গা এগুলোর মধ্যে একাধিক বৈঠক আছে প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠক প্রথম বৈঠকটা স্বাভাবিকভাবে হবে बसि द्वित बैठक शेष बैठक बैठक ओबे प्रथम बैठक द्वितीय बैठक द्वितीय बैठक बसारद्धतिवर रूप ये शूनना बैठके बसते गले ना बसे अपनी बसते गाँव कथा बुझते आवार रूप करते गा बसे अपनी पा এই জন্য আমাদের কোন কোন ভাই একটু জায়গা বেশি নেন এই জন্য জায়গা বেশি নিলে আমার শেষ বৈঠকের তাওয়ার সুবিধা হবে বুঝতে আমার না আমি তাওয়ারুপ করতে পারি এই জন্যই জায়গাটা বেশি নেন কিন্তু যদি পাশেরটা তা করতো ডাইনে বামে তাহলে জায়গা ওই রকম বেশি লাগতো না সবাই তো এদিকে চলে গেছে মানে তাওয়ারুপ করতে হলে তো আপনি একটু বাম দিকে যাইতে হবে তো সবাই বাম দিকে গেছে তাহলে সমস্যা নেই আপনি বাম দিকে গেছেন আপনার পাশেরটা সোজা হয়ে বসে দিচ্ছে তখন তো সমস্যা তৈরি হয় এই জন্যই জিনিসটা তৈরি করার কোন বিষয় না আমরা আমাদের কোনো কোনো আলেম ভাইদেরকে সম্মানিত আলেম ভাইদেরকে শুনি অনেক ব্যঙ্গ বিদ্রুপ করে ঠাট্টা বিদ্রূপ করে রাস্না নিয়ে কথা বলে সুনার সাথে এটা চরম বেয়াদেবী এবং অবমাননা এবং ইমান হারানোর লক্ষণ একটা দেখতে বেখাপ্পা দেখা যায় ওই রকম আমরা দাঁড়াবো না ফকিরা বলছেন দেওয়া লাগবে না কোনো কোনো ফকিরা বলছেন দেওয়া লাগবে তা আমাদের উত্তাদ ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ তিনি এটা অনেক গবেষণা করছেন গবেষণা করে শেষ পর্যন্ত উনি বলছেন যে এটা দেওয়া লাগবে এবং আরবের শাহেকদের মধ্যে শাহদ তোলিবিন হোসাইমিন রহমাউল্লা সহ আরও অনেক আলেম বলছেন যে এটা দেওয়া লাগবে হ্যাঁ আর আলবানি রহমাউল্লাহ বলছেন যে ব্যবহারের স্বর্ণের জাকার দেওয়া লাগবে না তো যারা ও একটা হাদিসকে দলিল পেশ করেছেন ওই হাদিসটাকে কেউ কেউ সহি বলছেন কেউ কে দয়ি বলছেন এই জন্য আমরা মনে করি ব্যবহারের স্বর্ণেরও জাকাত দিতে হবে এই মঠটাই বেশি যুক্তিযুক্ত কারণ স্বর্ণের দাম বেশি আবার আপনি স্বর্ণ সাড়ে সাত বড়ি পর্যন্ত যদি রাখেন বুঝতে হবে যে আপনি ব্যবহারের জন্য রাখবেন আপনি রাখছেন বিশ বড়ি তো বিশ বড়ি কি একজন মহিলা আলগাতে পারেনি একজন মহিলাকে একসাথে আপনি বিশ গরি স্বর্ণ পড়াই দেন উনি আলগাইতে পারবো তাহলে বোঝা যাচ্ছে এটা ব্যবহারের জন্য না ব্যবহারের জন্য একজন মহিলা সাত ভরি পরতে পারে সাত ভরি হাতে পায়ে গলায় সব মিলে সাত ভরি পরলে কোনো সমস্যা হয় না কিন্তু যখন আপনি এর বেশি পড়াইতে যাবেন তখন সমস্যা তৈরি হবে তখন বোঝা যাচ্ছে যে ইসলাম এখানে আপনাকে সাড়ে সাতবারি পর্যন্ত সীমা রেখা দিচ্ছে এর উপরে গেলে এটা আর ব্যবহারের থাকে না এটা বিলাসিতা হয়ে যায় আমল করবে আর আল্লাহ দোয়া করবে রাবি হাবলি সলহীন রাব্বানা হাবলানা মিল্লাদা অত সন্তান যাতে সলহীন হয় তারপরে বুকে হাত না পারলেও নামাজ শুদ্ধ হবে নামাজ অশুদ্ধ হবে এটা বলার কোনো একটি আর পৃথিবীর কারণ নাই কারণ এগুলো হল তো নামাজের ভিতরে ফরজ এবং ওয়াজিব যদি লঙ্ঘন হয় পরাজ বাদ যায় তাহলে নামাজ হবে না কিন্তু হইত ঐক্যমতের শূন্যতে যদি আপনি পালন না করতেন তাহলে সুন্নতের প্রতি অবজ্ঞা আসার কারণে আপনার ক্ষতি হইতে গেল কিন্তু এটা একতালাফি সুন্নত কারো মতে এটা করা সুন্নত কারো মতে না করা শূন্য আহালুল আলেমেরা যে বিষয়টা নিয়ে একতালা নিচ্ছেন করেছেন সেই বিষয় নিয়ে আমাদের বাড়াবাড়ি করার কোনো অধিকার নেই এজন্য যিনি করার মত থেকে অগ্রাধিকার দিবেন তিনি করার মত থেকে আমল করবেন এটাই তার জন্য শুননা আর যিনি না করার মতটাকে অগ্রাধিকার দিবেন ওই আহালুল আলেমদের কথা মেনে নিবেন তিনি করবেন না এটা না করাটাই তার জন্য শুননা দুটাই শুননা কিন্তু যিনি করবেন না যারা করছেন তাদেরকে কিছু বলা এটা সুন্নার শুননার অবমাননা আবার যিনি করতেন যারা করতেছে না তাদের কিছু বলা এটা অবমাননা এটা ইসলামের একটা সৌন্দর্য কেউ করবে কেউ করবে না যদি এটা ইসলামের এরকম বিধান হইতে যে সবাই করতেই হবে তাহলে একেবারে ক্লিয়ার করে দিয়ে যেতেন হজরের নামাজ পর একাদ এটা নিয়ে কোনো ধ্বন্দ্ব আছে একটা লাভ আছে জোহরের ফরজ পর একাদ কোন একটা লাভ আছে কোনো ফরজ নামাজ নিয়ে এক লাভ আছে নাই কেন এগুলো নিয়ে ধ্বন্দ্বের কোন অবকাশ রাখেন নাই আর যেগুলো ছোটখাটো সুন্নত নিয়ে অবকাশ রাখা হয়েছে এটা ইসলামের ধরনের কথাবার্তা হবে না মানুষ কত রকমের নামাজ পড়তেছে প্রত্যেকের প্রত্যেকের চুন্ন অনুযায়ী আমল করতেছে কেউ কারো হতে কোনো বলতেছে না যে তুমি হাত ছাড়া ছেড়ে দিয়ে নামাজ পড়তেছ কেনা এটা ইসলামের একটা সৌন্দর্য এই জন্য যে মসজিদে কেউ জোরে আমিন বলতেছে না সবাই আস্তে আস্তে আমিন বলছেন আপনি মাঝখান দিয়ে একজন যাই সেখানে জোরে আমিন বলে সেখানে সমস্যা তৈরি করার দরকার থাকি তারা পছন্দ করতেছে জোরে আমিন বলা আপনি সেখানে তো আমিন বলা নিয়ে জিহাদ ঘোষণার দরকার নেই আমি জোরে বলতেই হবে একবারে যাই আপনি যেখানে মসজিদ কাঁপাই দিলেন এইখানে সবাই আসতে বলতে চাই এবং এই আপনি করার কারণে আপনি আপনার আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে না যে কেন আপনি আপনি বৃহত্তর ঐক্য রক্ষা করবেন মস্তেম ঐক্য রক্ষা করার উপর মসজিদ ছাড়া যাবে না মসজিদ মসজিদেই থাকবেন এবং বৃহত্তর সমাজের সাথে ঐক্য থাকবেন तब समाजात आदाय कर सामने किचु रखबा सामने खाली थे যতটুকু সম্ভব আপনি ততটুকু কারণে তারা যাতে সামনে এরকমকে বালিশ দেখছিলেন বালিশের উপর শ্রদ্ধা দিচ্ছেন বালিশটা ফেলে দিচ্ছেন যে বলছেন যে তুমি যতটুকু পারো ততটুকু ঝুঁকবে এটাই তোমার জন্য শ্রদ্ধা প্রশ্ন করেছে কি স্বাভাবিকভাবে ও মুসসলিমের বিয়েতে দাওয়াত খাওয়া যাবে না তবে দাওয়াতের উদ্দেশ্যে যাবে দাওয়াতের উদ্দেশ মানে খাওয়ার দাওয়াত না মানে দিনই দাওয়াত যদি আপনি মনে করেন যে ওই অমুসলিমের বিয়েতে গেলে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে পারবেন বা এমন একটা সম্পর্ক গড়ে তুলবেন যে পরবর্তীতে তাকে ইসলামের দিকে আপনি দাওয়াত দিতে পারবেন এই দাওয়াতের উদ্দেশ্যে যেতে পারবেন নবী সালাম ইহুদের বাড়িতে খেয়েছেন কি জন্য খেয়েছেন দাওয়াতের উদ্দেশ্যে দিনের দাবাত দিবেন এরকম দাওয়াতের উদ্দেশ্য এগুলা হলো ঝগড়ার কথাবার্তা কিছু আছে দিনের কথাবার্তা কিছু আছে ঝগড়ার কথাবার্তা মানে কিছু আছে দেখবেন যে ঝগড়া করতে করতে যখন অভ্যাস যায় তখন কারোর না পাইলে তখন নিজেরা নিজেরা এরকম করে একদিন এক গল্প শুনছিলাম যে এক চোর মক্কায় গেছে মসজিদে হারামে গেছে তো মসজিদে হারামে মানুষ বাইরে জুতা রেখে গেছে না তো এ কি করতেছে এখানকার জুতা এখানে রাখতেছে এখানকার জুতা এখানে রাখতেছে তো একজন আর যদি গেছে করতেছে ভাই তুমি এরকম করতেছ কেনা তো ভাই আমার জুতা চোরির অভ্যাস এখন মসজিদে হারামে আসছে তো জুতা চুরি করার তো সুযোগ এই জন্য আমার ওই অভ্যাসটা সামলাইতে পারতেছি যারা ঝগড়া করতে করতে মা বোন যখন ঝগড়া করে কিছুদিন পরে কিন্তু অভ্যাস হয়ে যায় কারোর না পাইলে বাইরের লোক না পাইলে নিজেরা নিজেরা ঝগড়া শুরু করে দেয় তো এইরকম এগুলো হলো এই জাতীয় কথাগুলো হলো ঝগড়ার কথাবার্তা এগুলো দিনের কথাবার্তারা দিন হবে দিনের কথাবার্তা হবে উদার দিনের কথাবার্তা হবে সমস্ত মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মুসলিম কল্যাণের জন্য কিন্তু এখানে যে কথাগুলো বলছে যে ইমামীপা রহমতোল্লা পতোয়া না মানলে বোকারে মুসলিম মানে ইমামীপুর রহমতোল্লা পতোয়া মানে না তাকে পৃথিবীর কোন মুসলমান ইমা আবনীপা রহমতোল্লা পতোয়া মানে না পতোয়া মানবো না কেনা আমরা তো বারবার বলছি যে ইমাম আবনীপা রহমতোল্লাহ আমাদের সালাপ ইমাম সাহি রহমতুল্লাহ আলে আমাদের সালাপ ইমাম মালিক রহমতুল্লাহ আমাদের সালাপ ইমাম আহমদ বিন হাম রহমতুল্লাহ আমাদের সালাপ আমরা তো সবাই পতোয়াই মানি কারো পতোয়াকে আমরা অস্বীকার করি না তাদের পতোয়া তাদের তারা তাদের গবেষণা এগুলাই তো আমাদের দিনের জন্য সহায়ক তো সুতরাং ইমামীফ রহমতোল্লা পতোয়া মানার অর্থ এই নয় যে বাকি সবার পতোয়া বাদ দিয়ে খালি আবনীফা রহমতুল্লাহ আলটা মানবো তা তো ইমাম সাহাফির দোষ কি করছে ইমাম মালিকের দোষ কী তাদের গুলা মানা যাবে না কেন ইমামের চার মাঝাবের সবগুলাই মানব যখন একটা মাছালায় চার মাজাবের মতামত এক তখন সেটা মানা মানে চার মাঝাবে মানা যে মাসালায় চারটার মধ্যে এক তালাব আছে চারটা মত আছে সেই মাসালায় যেটি কোরআনার বেশি নিকটবর্তী সেটা মানবো সেটা মানা মানে মানা বাকি তিনটাকে আমি অস্বীকার করলাম না কিন্তু যেটা কোরআনার সাথে বেশি মোয়াফেক সেটা মানব এখন প্রশ্ন হলো যে ওই সকল ইমামেরা তো অনেক বড় বড় ইমাম ছিলেন আপনি আর আমি কি এত বড় ইমাম আমরা বুঝবো কেমনে কোনটা কোরআন চুনার বেশি মোয়াফেক এই প্রশ্ন হতে পারে না আপনি যদি কন যে চারিমা জের মধ্যে যেটা কোরআন সুন্নার সাথে বেশি মিলে সেই মঠটা মানবো তখন তো আপনারা প্রশ্ন করবে আরে মিয়া তুমি কি জানো কি বুঝো তুমি কোনটা করে না দিচ্ছে এই প্রশ্ন আসবে না তখন এটার সহজ হইল যে আপনার এইটা বুঝার জন্য পৃথিবীর এমন এমন আলেমেরা আছেন যাদের কাজে হলো এটা নিয়ে গবেষণা করা যারা এই চারটা মতের মধ্যে কোন মতটা বেশি সহি এইটা গবেষণা করে আমাদেরকে বের করে দিচ্ছেন সহজ করে তারা কারা তারা ওলা মায় না তারা বললেন ওলামায় মদিনা মসজিদে নবীতে আপনি এমন ওলামায় কেরাম আছেন তাদের সমকক্ষ আলেম এখনো পৃথিবীতে নাই একজন দুইজন না আল্লাহ তাদের হালাকা তাদের দারতে বসলে বোঝা যাবে যে তারা কোন স্তরের আলেম বা আলেম কাকে বলে আমরা বাংলাদেশে থাকি এখনো আলেম তো দেখিনি আলেমের গ্রান ও পাইনি মসজিদে নবীতে গেলে আপনি বুঝবেন যে আলেম কাকে বলে সাহেব আব্দুল মোহসেন আব্বাদ হাফেজুল্লাহ जीवन को मोदी चेस्ट करातेमेर गई चार मध्य सबसे बस कुरान सुन्नार निकटवर्ती আর যেটা চারটা মতের মধ্যে কোরআন নিকটবর্তী যেটা সেটা ফলো করা মানে চারিওটাই মানতে মাঝাবের যদি হক হয় তো চারিওটা মানলে অসুবিধা হক এ তো মানতেছি হকের বাইরে তো আমি যাই নাই তারপরে আপনাদের দেশে প্রচলিত আছে কিনা জানি না আমাদের দেশে এটা খুব প্রচলিত আছে না একশো তিরিশ নাম শোনেন নাই অনেক বইতে তো লেখা আছে একশো তিরিশ সেখানে আছে চার মাঝাব সার পর আচ্ছা অজুতে কয় ফর তিনে দিচ্ছেন আপনার অজু হয়েছে তা আপনার চারটা বাদ তিনটা বাদ দিলে তো আপনার অজুয়ে হয় নাই ইসলামে হয় নাই তিনটা ফরজ আপনি বাদ দিয়ে দিবেন এই জন্য মানতে হবে চারটার মধ্যে যেটা চারোটা একমত সেটা আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই যেটা সেখানে একটু আর একটার দলিল দিফাদ আপনি কোনটা মানবেন সহি তার অর্থ আপনি ওইটাকে অস্বীকার করার নাই ওটাও মানছেন থিওরিটা বুঝলে এটা সহজ এই আমরা ইমা বনীপা রহমতুল্লাহ কেউ মানি আমাদের সম্মানিত হতে পারে বিস্তারিত বলবে যাতে পারি এগুলার শাস্তি তো দুনিয়াতে আছেই এগুলার জন্য শরীর হুদুদ আছে না শরিয়তের হুদুদ যে আপনার বিভিন্ন অপরাধের বিভিন্ন শাস্তি নির্ধারণ করা যায় এত নিক্ষে তারপরে হাত কেটে দেওয়া এরকম শাস্তি তো হুদুদ আছে এগুলো দুনিয়াতে হবে আর বাকি বিষয় হল যখন কোন ঘাই জাতীয় হয়ে যাবে সেটার জন্য খালেজ ভাবে তাওবাহ নস্তুহা করতে হবে আর বাকি শাস্তি তো যদি তাওবাই নসহা করেন তাহলে আল্লাপা কবল করলে আখেরা তো শাস্তি তাও সুহা করে ফিরিয়ে আসতে হবে আর দুনিয়া বিশাস্তি বলতে এগুলোর কারণে যে দুনিয়াতে আপনার সম্পদ কমে যাবে দুনিয়াতে আপনার বিপদ আবাদ আসতে পারে তা আসতে পারে তার অর্থ আল্লাহ না করলে আপনার সম্পদ কমে যাবে বা বিপদ আপদে বেশি পড়বেন তা না বরং আল্লাহ দিনের উপরে চললে আপনি বিপদ আপদে বেশি পড়তে পারেন নবী সাল্লা আল্লাহ নবী ছিলেন ষাটটা ছেলে দুনিয়াতে আসছে চারওটা ছেলে মারা গেছে এর থেকে বড় বিপদ আর কি আছে এক লোকের ষাটটা ছেলে হয়েছে চারিটা মারা গেছে আরবের কাপারেরা হাসা হাসি করতেছে ঠাট্টা বিদ্রোপ করতেছে তাহলে নবী সাল্লাহামের মধ্যে ভিতরে কেমন লাগছে एकदिगे मारा गलेब्बत आल्लाहबी करें विपदाबद्ध कष्ट दीजार नफरम विपदे नहीं सम्पद बागते सब दिखे বাড়তেছে কোনোদিকে কোনো সমস্যা নেই বিপদাব এগুলোর সাথে আল্লাহর মহব্বতার অন্য কিছু সম্পর্ক নাই আমরা অনেকে মনে করি যে মনে হয় আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়েছে বা অমুকের উপর এত নাপরমানি করে তাও তার কোনো কিছু হয় না এগুলো হলো মানে আমরা দিন না বোঝার কারণ আল্লাহবাকে আমাদের সবাইকে সমস্ত প্রকার সেরিক বেদার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন